উম্মুল মোমিনিন আয়সাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ্লাম অন্তিম রোগে আক্রান্ত অবস্থায় বললেন আবু বকর রদ্লাহ তাল্লাহকে বলো সে যেন লোকদের নিয়ে সালাত আদায় করে আয়শা রদাহা বলেন আমি বললাম আবু বকর রদ্লাহ তাল্লাহ্ন যখন আপনার স্থানে দাঁড়াবেন তখন তাঁর কান্নার দরুন লোকেরা তাঁর কিছুই শুনতে পাবে না কাজেই উমর রদেল্লাহ তাল্লাহ্নকে লোকদের নিয়ে সালাত আদায় নির্দেশ দিন আয়শাহ রদেল্লাহ তাল্লাহা বলেন আমি হফসাহ রাজকে বললাম তুমিও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলো যে আবু বকর রাজিয়াল্লাহ ত আল্লাহ আপনার স্থানে দাঁড়ালে কান্নার জন্য লোকেরা কিছুই শুনতে পাবে না তাই উমর রদেলাহ ত আল্লাহকে লোকদের নিয়ে সালাত আদায় করার নির্দেশ দিন হফসা রজিয়াল্লাহ তাল্নাও তাই করলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন থামো তোমরা ইউসুফ সালামের সঙ্গী মহিলাদের মতো আবু বকর রাজ তাল্লাহকে লোকদের নিয়ে সালাত আদায় করতে বলো তখন হফসা রাজু তাল আহ্না আয়সা রাজিলাহত আলান্নাকে বললেন আমি তোমার কাছ থেকে কখনো ভালো কিছু পেলাম না